بجهادنا بجهادنا بجهادنا سنفتحة الصخرا ولمزق الطاغوت والكفرا بجهادنا سنفتحة الصخرا ولمزق الطاغوت والكفرا بسم الله الرحمن الرحيم أخبرنا عمر بن عثمان قال حدثنا بقية عن بحير عن خالد عن نبي بحرية عن معز بن جبل عن رسول الله صلى الله عليه وسلم أنه قال অলান ফন তগা ওজ আল্লাহ ও আকা ওফল করিম ও সর শরীর ওজতনবলফসাদান নম হু ও নুহ হু আজরন কলু ও আমা মন ঋ রিয়া ওসমআন ও আসল ইমামা ও আফসল ফর জিউবলকফাফ রসোসলসল বোলেন ধরম জদ্ো দুপ্রোার जे व्यक्ति आल्लर सन्तुष्टि कमनामर अनुसरण कर उत्तम वस्तु दान सा नरम व्यवहार कर झगड़ाफ पर निद्रा जागरण सबई सब सब ही सब योग्य और जे व्यक्ति लुक देखो युद्ध करुद्ध कर इमाम अबाध्य है अथवा पृथिवीते अशांति सृष्टि সে সবাব বা প্রতিদানের সাথে প্রত্যাবর্তন করবে না বরং সে শাস্তিপ্রাপ্ত হবে এখানে যুদ্ধ যেটা যত আমল আছে সব আমলগুলোর মধ্যে কঠিন আমল আবার তার পুরস্কারও অনেক বেশি এই বিষয়গুলো আমরা আলহামদুলিল্লাহ অবগত কিন্তু শুধু যুদ্ধে অংশগ্রহণ করলেই যে কেউ এই পুরস্কারগুলো পেয়ে যাবে বিষয়টা অপরিহার্য নয় তো এর জন্য যে শর্তগুলো অপরিহার্য সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সাধারণভাবে বর্তমানে মুসলিমদের উপর বিভিন্ন কারণে যুদ্ধ ফরজে আইন হয়ে আছে এখন এই ফরজে আইন আদায়ের ক্ষেত্রে সবার অবস্থান এক নয় তো যুদ্ধটা বোঝার আগে আমরা নামাজের বিষয়টা বুঝি নামাজ ফরজে আইন পাচক তো নামাজ এটা সবাই আমরা জানি এখন সবার নামাজ কি সমান পরিষ্কার আসছে কেউ নামাজ পড়ে নামাজের এক দশমাংশ পায় কেউ দুই অংশ পায় কেউ তিন অংশ পায় বরং কারো কারো নামাজের অবস্থা এমন হয় রাসুসাল্লা বলেছেন যে নামাজ থেকে ফিরে আসে আর নামাজ তার জন্য বদ্ধ করে বলে যে আল্লাহ আল্লাহতালা তোমাকে সেভাবে ধ্বংস করুন যেভাবে তুমি আমাকে ধ্বংস করেছো এই বিষয়টা তো আমাদের জানা এখন এর অর্থ কিন্তু এটা নয় যে ব্যাপক হয়ে আমরা লোকদেরকে বলবো যে তুমি নামাজের বদদুয় পড়ার ভয়ে নামাজ পড়োই না এই ফটোয়া আলেম মুফতি মুজা দিয়েছেন কখনো এটা নিশ্চিত যে নামাজ বদুয়া করে নামাজকে নষ্ট করার কারণে নামাজের বদদুয়ার সে অংশীদার হয় এখন এই শুদ্ধভাবে উন্নতভাবে পুরস্কার পুরস্কারযোগ্য নামাজ পড়ার জন্য কি করতে হবে বাদ দিয়ে বসে থাকতে হবে না পড়তে হবে এই জন্য ভাঙ্গাচুরাভাবেও যারা পড়ে তাদেরকেও মুফতি শব্দের এই সাহস বলে দেওয়ার যে তুমি নামাজ বাদ দিয়ে বসে থাকো কি হ্যাঁ তুমি ভাঙ্গাচুরা ঠিক করে অগ্রসর হও যেন তুমি ভোগান্তিতে না পড়ে শাস্তিতে না পড়ে পুরস্কার যেন পেতে পারো ঠিক এই বিষয়টাই জেহাদের ক্ষেত্রে কেউ জেহাদি খাতায় নাম লিখিয়েছে এই দলে অংশগ্রহণ করেছে এর অর্থ এটা যে এখানে তার দ্বারা শুধু উপকারই হবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সে ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়ে গেল আবার সামগ্রিকভাবে তার দ্বারা উন্নত ক্ষতিগ্রস্ত হতে পারে এমন সম্ভাবনাও কি আছে व्यक्तिगत भावे क्षतर सम्भवना आई तो तीन जन जान के दिए प्रथम जहान नाम उद्बोधन एक्न के शहीद बाह्यिक भाव तो बिुदे ही जुद्ध करल्ला पथे जुद्ध करखल्स ना थार कारण ताके दिए जहां नाम के उद्बोधन तरह कतार कि नहीं अवकाश नहींते कि কাজ করতে হবে এবং যথাযথভাবে করার চেষ্টা করতে হবে শর্তগুলো পূরণ করার চেষ্টা করতে হবে এখানে কয়েকটা শর্ত উল্লেখ হয়েছে দেখেন। আম্মা দেখেন্লাহ যে যুদ্ধ করবে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তাই নিয়ত প্রথম আমাদের খালিস যে কার জন্য করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তালার হুকুম আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন এই জন্য আমি করতেছি আরও যা কিছু প্রাসঙ্গিক এখানে সংযুক্ত এই সবগুলি এর পরে এর নিচে সর্বপ্রথম এখানে এই কাজের সাথে আমার সম্পৃক্ততার কারণ হলো যে যে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালা আমাকে হুকুম করেছে আল্লাহর এই হুকুম পালনার্থে আমি এখানে নিজেকে উৎসর্গ করে দিলাম ও আথা আল আমির এখানে এই সন্তুষ্টির জন্য যদি সে অগ্রসর হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সে সাধুবাদযোগ্য এখন কার্যক্রমের মধ্যে সে তাকে কি করতে হবে আমিরের আনুগত্য করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যই সে কাজে সংযুক্ত হয়েছে কিন্তু কাজ পরবর্তী করেছে নিজের মন মতো এমন একটা কাজ যে কাজ এটা একা একই করার মতোই না কথা বলার পরে কথা আসলে লম্বা হয়ে যায় এই কারণে অনেকে আবার জেহাদের বিপরীতে চলে যায় যেহেতু এখন আমাদের ওই ধরনের আমির নাই খলিফা নাই এই জন্য জেহাদে যাব না কাজ এটা ফরজ এবং এটা যথাযথভাবে আদায় হবে জমাতগতভাবে এখন যদি কেউ জমাত না পায় তাহলে সে কিনা দায় মুক্ত না যেমন নামাজের হুকুমি নেই নামাজ মহাক্কিকিনদের রায় অনুযায়ী জামাতের সাথে আদায় করা ফরজ নামাজগুলি এগুলি ওয়াজিব কমপক্ষে শূন্যতে মুহাক্কাদত ফরজে ফজরের দুই রাখা শূন্যতের চেয়ে বেশি আর আরও করি বিধান্ত কিন্তু কেউ জামাতের ব্যবস্থা হলো না সে কি করবে নামাজ পড়বে না কী করবে জামাতের ব্যবস্থা না হলেও তার একে কি হলো নামাজ পড়তে হবে যে মসজিদের প্রতিবেশীর জন্য মাসজিদে আসা ছাড়া নামাজ পড়া কি নাই তার নামাজ কি হবে না হবে না কবুল হবে না এখন কেউ যদি কোথাও মাসজিদে না পায় তাহলে কি করবে না নামাজ পড়বে না জাহাদের বিষয়টা এমন যদি জামাত না পায় বা জামাতের মাধ্যমে জাহাদ করার তার সুযোগ নেই তাহলে একা একই সে করবে যেমন আসিদ যিনি আমরা আবু বাসির হিসাবে কি করি চিনি রাসুল সাল্লাহ আলিয়াল্লামের জামাত বিদ্যমান ছিল কিন্তু রাসুল সাল্লাহামের জামাতের অন্তর্ভুক্ত হয়ে জেহাদ করার তার কী ছিল না অবকাশ ছিল না সুযোগ ছিল না তিনি একই যুদ্ধ করেছেন সেই যুদ্ধটাকে রাসুল সাল্লাহসাল্লাম বাতিল যুদ্ধ বলেন নাই বা যুদ্ধ না এটা বলেন নাই এটা সন্ত্রাস এটা ফাসাদ এটা আমিরের আনুগত্য ছেড়ে দেওয়া এমন কিছু কি করেন নাই বলেন না তার এটা রাসুসাল্লাইসিমের স্বীকৃতি দেওয়া এটা কি দিনের অংশ নয় সে আলোচনা আমাদের আসলে এখানে উদ্দেশ্য নয় বাকি বাস্তবে কাজটা হলো জামাতবদ্ধ কাজ একাই কি কোনো দেশ কি হয়নি বিজয়ী হয়নি আর এই কাজটা জামাতবদ্ধ কাজ স্বাভাবিক এটা জামাতবদ্ধ কাজ আর জামাতবদ্ধ কাজ যখন হবে তখন জামাতের প্রতিটা সদস্যের সবার মন মানসিকতা একেবারে সমান সমান একই হবে কারো ধরনের কারোর মধ্যে কোনো বৈচিত্র্যতা থাকবে না ভিন্ন রুচি থাকবে না ভিন্নযোগ্যতা থাকবে না এমনটা সম্ভব বরং এই বৈচিত্র থাকবে এই সব বৈচিত্র বিভিন্ন উন্নত মানে গুণগুলো ইমামের মাধ্যমে আমিরের মাধ্যমে সমন্বয় হবে এই সব কিছু মিলে একটা সমন্বিত একটা শক্তি হয়ে কুকুরকে কি দিবি ধাক্কা দিবি এটাই হলো জামাতের কাজ এখন এই আমার ক্ষুদ্র শক্তিটা। এটাকে সেই বৃহৎ শক্তির সাথে মিলাতে হলে কি করতে হবে আমিরের মাধ্যমে এটাকে প্রকাশ করতে হবে আমার শক্তিটাকে আমিরের বন্দুকের নল দিয়ে আমার এই গুলিটা বা গুলাটা কি করতে হবে বের করতে হবে আমি যদি একাই কি একবারে বাঘ মারা যায় এমন একটা গুলি যদি বাজার থেকে কিনে এনে আমি ডিল দিই বিড়াল মরবে না কিন্তু যদি বন্দুকের নলের ভিতরে দিয়ে এটাকে আমি বের করি কি হবে ঠিকই বাঘ মারা যাবে প্রত্যেকের আমাদের যোগ্যতাগুলো আমাদের চেষ্টাগুলো এইগুলো আমিরের মাধ্যমে যখন এটা প্রকাশ পাবে তখন এটা সেই ফলটা প্রকাশ আমি ব্যক্তিগতভাবে যদি এটাকে করতে থাকি যত উন্নতভাবেই করি বিড়াল মরবে না যেহাদের কাজটা আসলে এটা ঐক্যবদ্ধ একটা কাজ আমিরের মাধ্যমে আমার এই যোগ্যতাগুলোর প্রকাশ করুন আর তিনি কখন কোনখানে কোনটা প্রয়োজন কি পরিমাণ প্রয়োজন তিনি নিজের চোখ না বরং অনেক ব্যক্তিদের ওনার যাস বা ওনার লোকদের মাধ্যমে বাস্তব অবস্থাটাকে তিনি কি করতেছেন প্রত্যক্ষ করতেছেন আমিরের চোখ কি একটা আমি ব্যক্তিগতভাবে আমার চোখ মাত্র দুইটা কিন্তু আমিরের চোখ তার যত সদস্য আছে এই পথে নিয়োজিত সবার থেকে তথ্যগুলি নেয়ার কারণে তার চোখ অনেক কোনখানে কখন কতটুকু কি পরিমাণ কোন ধরনের শক্তি প্রয়োগ করতে হবে তিনি যেমন বুঝেন সেটা ব্যক্তিগত ভাবে কারো বোঝা কিনা সহজ নেই সম্ভব মানে আদতান মহাল সম্ভব না মন্দির স্বাভাবিকভাবে অসম্ভব এই জন্য শরীয়তে এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছে যে আত আল ইমাম যে ইমামের কী করতে হবে যুদ্ধটা তার ওই পুরস্কারের যোগ্য হতে হলে সে ব্যক্তিগতভাবে পুরস্কার পেতে হলে এবং এটা ফলদায়ক হতে হলে ইমামের কী করতে হবে আনুগত্য করতে হবে আমার কবিতা মানে আল্লামা ইকবালের একটা শের মনে নেই এটার ভাব অর্থটা হইল এটা যে পানির একটা ফুঁটা একা একই সে একটা ফুঁটা কিন্তু সমুদ্রের ঢেউ যেটা পাহাড় ভেঙ্গে দেয় সেটাও কয়েকটা ফুটার এই জাহাজ ডুবিয়ে দেয় পাহাড় ভেঙ্গে দেয় বিশাল এলাকা গ্রাস করে ফেলে পানির কয়েকটা ফুটা একত্রে সাইক্লোন যে ইয়া ওঠে যে সমুদ্রের মধ্যে পাক ওঠে কি করে বিল্ডিংগুলিকে কি করে ধসাইয়া দেয় সোনামি এই পানির ঢেউ কি করে বিল্ডিংগুলিকে এইভাবে ধসিয়ে দেয় আসলে পানির এই ঢেউ সেখানে কিছু অনেকগুলো ফুটার সমষ্টি নয় একসাথে ধাক্কা দিয়েছে আমরা প্রত্যেকে এক একটা ফুটা পানির যারা জেহাদি জামাতের সাথে কাজ করতেছে এটা শক্তিশালী শক্তি অর্জন করে ধাক্কা দিবে কখন যখন আমিরের মাধ্যমে এটা আঘাত করবে কাফের দিকে এক হলে একটা ফুটা ফুটা এটার কোনো মূল্য নেই ভেলু নেই এই জন্য আত আল ইমাম ইমামের আনুগত্য যে যেই পরিমাণ আনুগত্যের মাধ্যমে আমার যোগ্যতাটা আমি প্রকাশ করবো ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবেও পুরস্কৃত হব আর জামাত জামাতয়ের দ্বারা এর দ্বারা উপকৃত হবে দিনের বিজয় ততটুকু ত্বরান্বিত হবে ও আংফাকাল করিমা এবং সে তার সম্পদ কি করে ব্যয় করে করিম মানে সম্মানজনক বস্তু পুরা পৃথিবীতে স্বাভাবিকভাবে মানুষের ইয়া হইল ও হিরাতিল আংফুসহ্যা সে সম্পদের প্রতি লোভ মানুষের মনে গেথে দেওয়া একটা স্বভাবজাত বস্তু এই সম্মানিত বস্তু যার কাছে সম্পদ আছে তাকে সবাই সম্মান করে সর্বযোগে সে মর্যাদাশীল এলাকার নেতাসে এই জন্য সম্পদকে এখানে ক্যারিমা বলা হয়েছে যে সে কী ব্যবহার করে এই সম্মানজনক বস্তুটাকে সে দুনিয়াবি স্বাভাবিক নগদ আপাত সম্মান ধরে না রেখে খরচ করে দেয় আল্লাহর পথে ও ইয়া ছাড়া এবং নিজের সাথীদের সাথে সদাচরণ করে সহজ আচরণ করে ইয়া ছাড়া অর্থ কি সহজ আর দিন ও ইয়ুসরণ কি সহজ তো সাথীদের সাথে সহজ আচরণ করে রাসুলসাল্লামের পবিত্র জবানে এই শব্দগুলো নিয়ে আসা আসলে এইগুলি যদি রাসুল সাল্লামের বিষয়টা আমাদের মানে রাসুল সাল্লা আজমত এবং রাসুল সাল্লাহামের গুরুত্ব আমাদের অন্তর মধ্যে পুরোপুরি প্রতিষ্ঠিত থাকতো রাসুল ইসলামের ব্যবহার করা প্রতিটা শব্দের মানে রহস্য এবং তার হাকিকত আমাদের বুঝে এসে যেত রাসুল পবিত্র জবানে বলে গেছেন যে ইয়া সারা যে সাথীদের সাথে এসে সহজ আচরণ করে তাহলে বোঝা গেছে যে জেহাদের পথে এমন কিছু অবস্থা স্বাভাবিকভাবে এসে যাবে যে সহজ সহজ হবে না এই জন্য বিশেষভাবে এই দিকে দৃষ্টি আকর্ষণ করছেন যে তোমার আচরণটা সাথীদের সাথে সহজ আচরণ হবে তাহলে বাস্তব নমুনা দেখি রাসুল হাসলামের জীবনে অহুযোদের মধ্যে রাসুল আসলাম কিছু লোককে সুনির্দিষ্টভাবে বললেন যে আমরা যুদ্ধে জয়ী হই পরাজিত হই তোমরা এখান থেকে কি করবে না সরবে না মুসলমানরা জয়ী হয়ে গেল। তারপরে রাসুল সালামের কথা না মেনে তারা কি করছেন জায়গা থেকে সরে এসেছে পরে কি হলো জয়টা পরাজয়ে রূপান্তরিত হয়ে গেলো সত্তর জন মুসলিম শহীদ হলেন কি পরিমাণে একটা বিপর্যস্ত অবস্থা আসলো রাসুল সাল্লাম কী করেছেন তাদেরকে খুব তিরস্কার করেছেন খুব বেশি বকাঝোকা করেছেন নগত কিছুই বলেননি বরং আল্লা রবুল আলমিন নগদ বলে দিয়েছেন যে আফাল্লাহ আনহ আল্লাহ তালা তাদেরকে কি করছেন মাফ করে দিয়েছেন এখন নগত তাদেরকে খুব বকা জকা খুব তিরস্কার তাদের মন ভেঙ্গে দেওয়া কিছুই করেন নাই হ্যাঁ যে ভুলটা করেছে এটার সতর্ক করে দিয়েছেন যে তোমাদের হাতের কামায় যেটা হয়েছে বা হলো বা সেটা ছেড়ে দেওয়া হয়েছে ওটা পিছনে রাখো সামনে যেন তোমাদের দ্বারা কিনা হয় এমন ভুল না হয় এদেরকে রসুল যুদ্ধ থেকে কি করেছেন বাদ করে দিয়েছেন যে আর কোনো দিন তোমরা আমাদের সাথে যাবে না কত পরিষ্কার একটা ভুল তারপরেও সাথীদের সাথে রাসুসালসমের এবং অন্যদের এবং স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের ব্যবহারটা কি ছিল আমরা হলে কি করতাম এমন একটা কেউ যদি ঘটাইতো কি করতাম কিন্তু এমন দুর্ঘটনা ঘটানোর পরও যার কারণে রাসুল সাল্লাহ আলামের এই অবস্থা সৃষ্টি হয়েছে দাঁত শহীদ হয়েছে রাসুল ইসলামের বিপদে পড়ে গিয়েছেন মানে রাসুল সাল্লাহামের মৃত্যুর নিকটবর্তী চলে গিয়েছিলেন তাই না ঘেরাও করেছে রাসুসাল্লাহামের পাশে একটা পর্যায়ে এমন ছিল যে মাত্র সাতজন সাহাবি রাসুলের সাথে ছিলেন আর কেউ ছিল আর চতুর্দিক দিয়ে কাফেররা রসুলকে কি করে ফেলেছে নিজে ব্যক্তিগত ভাবে এত কষ্টের করার পরে কোনো ওই ধরনের প্রতিক্রিয়া দেখান ইয়া সারা শারিক রসুল সাল্লাম তো নির্দেশ দিয়েছেন কিন্তু নিজে আমলটা এইভাবে করে দেখিয়েছেন আসলে এটাই বাস্তবতা যে যত বিপর্যস্ত অবস্থা এবং যত খারাপ অবস্থায় সাথীরা পরস্পরে যদি কী থাকতে পারে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থাকতে পারে এদের মতো শক্তি আর কোনোটা হয় না মানে ইতিহাসের শিক্ষার হিসাবে একটা বিষয় উল্লেখ করি যে মহাবিয়া রাজি আল্লাহ তালহ যখন স্বাভাবিক যুদ্ধের শক্তিতে জন বলে মহাবিয়া রাজি আল্লাহ তালহন চেয়ে আলী রাজি আল্লাহ তাল ছিলেন সিফিনের যুদ্ধে কি ছিলেন অগ্রসর ছিলেন এবং একটা পর্যায়ে হয়েছিল যে আলী রাজা আল্লাহ বিজয়ী হয়ে যাচ্ছিলেন পরে একটা কৌশলে মাবিয়া রাজিয়ালহন কি করলেন বেঁচে গেলেন পরাজিত হওয়া থেকে বিষয়টা এমন হয়নি পরবর্তীতে ঘটনাটা কি ঘটেছে এই যুদ্ধ থেকে যুদ্ধের মাঠ থেকে উভয় দল নিজ নিজ আবাসস্থলে মহাবিয়া রাজিয়াল্লাহ তহ গ্রুপ সিরিয়ার দিকে আলী রাজা আল্লাহর গ্রুপ ইরাকের দিকে ফিরে আসতেছিলেন কিন্তু ফিরে যাওয়ার পথে মহাবিয় রাজন গ্রুপ ছিল ঐক্যবদ্ধ তাদের মধ্যে পারস্পরিক কোনো দ্বন্দ্ব ছিল না একজন আরেকজনের কোনো কাদা ছোড়াছুড়ি ছিল না তুমি এই ভুল করেছো তুমি সেই ভুল করেছো কিন্তু আলি রাজুল্লাহ গ্রুপের মধ্যে এই দল সেই দলকে এইজন সেই জনকে এই দোষাদোষে দোষারোপ করতেছে একজন আরেকজনের উপর দোষটা পাইতেছে তোমার কারণে এই জয়টা পরাজিত হলো জয়টা আমাদের চূড়ান্তটা হলো না আরেকজনে বলতেছে তোমার কারণে এই যে তাদের মধ্যে একটা পারস্পরিক দ্বন্দ্ব ছিল আলিরাজও তার ব্যক্তিগত সাহসিকতা কোরবানি বুদ্ধি সব কিছু বেশি থাকার পরেও এই লোকগুলোর অগোসালু অবস্থার কারণে তিনি কি করতে পারেন নাই ক্ষমতাটা কি গোছাইতে পারেন নাই নিয়ন্ত্রণ করতে পারেন নাই আর আলি হাজা জেলা সেই পর্যায়ের উপাদান না থাকার পরেও শুধু ঐক্যবদ্ধতার কারণে তিনি কি উঠছেন গোসাই উঠছে শেষ পর্যন্ত কাদেরটাই ইয়ে হয়েছে তারপরে মহাবিরুদুর বংশ উমাইয়াদের হাতেই তো পরবর্তী থেকে আসলো খেলাপাত চলে এই যে এই নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব থাকা নিজেদের মধ্যে এই পরস্পরকে মানে সহ্য করতে না পারা এই বিষয়টা আসলে এ মন যত খারাপ হয়ে যাক উহযুদ্ধের দুরবস্থার চেয়ে বেশি দুরবস্থা হওয়ার কল্পনা করতে পারি আমরা তো সেই অবস্থায় যদি সহজ করা যায় তাহলে আর কোনো অবস্থা আছে যে সহজ আচরণ করা যাবে না এটা লক্ষণ যে তারা জয় হবে ওলা তারা যাও হতাফ সালু অতারিয়ে হোক তোমরা দ্বন্দ্বে জড়ায়ও না তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে তোমাদের প্রভাব শত্রু থেকে দূর হয়ে যাবে নিজেরা যদি ঐক্যবদ্ধ থাকা যায় যত দুর্বলতা থাকো শত্রুর মধ্যে কী করবে এটার একটা প্রভাব পড়বে এজতে একটা প্রভাব আছে তার এজতে রক্ষা করতে হলে এই বিষয়টা অপরিহার্য যে আমিরের আনুগত্য সাথীর সাথে কি সহজ ওয়াজেতানাব আল ফাসাদ আর অশান্তি সৃষ্টি করা থেকে সে কী করবে দূরে থাকবে নিজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না ফাঁসাদের অর্থ কী নিয়ম না মানা ফাঁসাদের মূল অর্থ কী নিয়ম মানা না মানা একটা জমাত যখন পরিচালিত হয় জমাতের কিছু নিয়মকানুন থাকে যখন এটা কে ভাঙগে তখনই তার দ্বারা কি হলো ফাসাদ করা রুলের বাইরে যাওয়া হলো এই অবস্থাটা যদি কেউ ধরে রাখতে পারে যে সে নিয়ম ভাঙ্গেনি সাথীদের সাথে সদাচরণ করেছিল সদাচরণের স্বাভাবিক একটাই ইয়ে হল আমরা মনে করি যে সাথীরা যদি সদাচরণ করে আমি সদাচরণ করব যেমন আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখার ব্যাপারে হাদি সে রসম বলেছেন যে নাকি যে সিলাইয়ের হামি করবে যে আল্লাহ তাল্লা তাকে এই বরকত দান করবেন হায়াতে বরকত দেবেন সম্পদে বরকত দিবেন কি করলে সিলাইয়ের হামি করলে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখলে রাসুস সাল্লা সালামকে জিজ্ঞেস করা হলো সম্পর্ক ঠিক রাখার অর্থ কি যে আমার সাথে সদাচরণ করে তার সাথে আমি সদাচরণ করবো এটা আর রাসু সাল্লাম বলছেন যে না এটা সদাচরণ না এটা তো হলো সমান সমান আচরণ এটা না করলে তো তুমি জালেম হবে সে সদ আচরণ করছে তুমি সদা আচরণ করো না তাহলে তুমি জালেম হবে বরং সদ আচরণ হলো মানে সিলেইয়ের মি হলো এই ফজিলত পাওয়ার জন্য শর্ত হল সে তোমার সাথে দুর্ব্যবহার করলে তোমার সাথে অসদাচরণ করলে তুমি সাথে তার সাথে সদাচরণ করবো মুসলিম ভাই হিসেবে আত্মীয় হিসেবে। এটা হলো সিলাই আমাদের সাধারণত চিন্তা থাকে যে আমার সাথে যদি ভালো আচরণ হয় আমি ভালো আচরণ করব। আমার সাথে খারাপ আচরণ হলে আমি খারাপ আচরণ করবো এটা অমুসলিমদের ব্যাপারে আল্লাহ শত্রুদের ব্যাপারে তো ঠিক আছে কিন্তু মুসলিমদের ব্যাপারে শরীয়তের হুকুম কী রোহা মা ও বাইনা হয় একে অপরের প্রতি দয়াবান আর রিফক ও খাই কুল্লুহ না আল্হায়াও খৈরুন কুল্লুহ আসতে মা আকা হাদিসের শব্দ আসছে যে রিফ্ক মানে নম্রতা এই নম্রতার আচরণ এটা যে কোনো বস্তুর সাথে জড়িত হবে ইল্লা জা না বস্তুটাকে সুন্দর করে দেবে ওয়ামা নুজি আমিন হুক ইল্লা শাহুক আর এই নম্রতা যেই কোনো ক্ষেত্র থেকে উঠে যাবে এই বিষয়টাকে দূষিত করে দেবে শাহাহ মানে শাইন মানে আয়েব আয়েবদার দুষযুক্ত এটা করে দেবে এটাকে অসুন্দর করে দেবে এই জন্য মুসলিমদের সাথে বিশেষ করে নিজেদের ভাইদের সাথে ভাইদের মধ্যেও যারা কি দিনের পথে কোরবানি দেওয়ার জন্য কি হয়েছে উৎসর্গ হয়েছে নিজেদের ভুলের কারণে বা নিজেদের অজ্ঞতার কারণে বা যে কোনো কারণে তার দ্বারা কোনো কি হয়ে পড়েছে ভুল হয়ে পড়েছে তো তা সে কি সদাচরণে নুস হিতাকাঙ্ক্ষিতার উপযোগী নয় আমরা সাধারণত কি করি এই বিষয়গুলিকে নিজের উপর প্রয়োগ করার চেষ্টা করি খাদিছে কী এসেছে যে মোজাক কি যে জাকাত উসুল করে মাল সম্পদের মালিকদেরকে বলেছে যে জাকাত উসুলকারীরা যদি তোমার উপর জুলুম করে তারপরও তাদেরকে সন্তুষ্ট করে দিবে আর জাকাত উসুলকারীদেরকে রাসুস আলাইসাম বলেছেন যে ও ইয়াকুমারা ইমাম নাস সাবধান সাবধান লোকদের ভালো সম্পদগুলি তোমরা গ্রহণ করতে যাবে না জাকাতের জাকাত আনতে গিয়ে তাদের ভালো ভালো মালগুলো নিয়ে আসবে না জাকাত উচুলকারীকে সাবধান করছে মানুষের ভালো মালগুলোর নিয়ে না আসার জন্য আর দাতাদেরকে বলে দিয়েছে যে জাকাত উসুলকারীদেরকে তোমরা কি করে দিবে সন্তুষ্ট করে দিবে এখন এই দুই হাদিস দুই শ্রেণীর লোকদের জন্য না এখন জাকাত উসুলকারীরা কি এই হাদিস মুখস্থ করে যাবে যে জাকাত উসুলকারীকে সন্তুষ্ট করা লোকদের উপর কর্তব্য আমি আমার সন্তোষ যতক্ষন না আসবে ততক্ষণ আমি নিতে থাকবো লোকদের থেকে কারণ রসুল তো বলছে জাকাত উসুলকারীকে সন্তুষ্ট করতে হবে লোকদের আর সাবধান কারাই মামু আলিনের ভালো মালগুলো তোমরা নিতে যাবে না জাকার দাতারা কি বলবে যে ভালো মাল যেহেতু নিতে নিষেধ করেছে জাকাত উচুলকারীদেরকে সুতরাং আমরা খারাপ খারাপ মালগুলো শুধু জাকাতে দিই এই হাদিস তাদের জন্য এই দুই হাদিস এখন আমাদের অবস্থাটা হয়ে গেল আমরা এইভাবে উল্টা রসলসামের বাণীগুলোকে গ্রহণ করবো যেটা আসলে আমার জন্য সেটাকে আমি অন্যের উপর ঢালি আর যেটা অন্যের জন্য ছিল সেটা আমার জন্য আমি সুবিধারটা আমার জন্য নেই আর অসুবিধারটা অন্যের উপর ঢালি নেই বিষয়টা এমন করলে আসলে ধোকাটা কাকে দিলাম প্রতারণাটা কার সাথে হলো নিজের সাথে হলো আমার ইয়াছার ইয়া সারা শরীর এর অর্থ কী যে আমার সাথে যেন অন্যরা সদাচরণ করে সহজ আচরণ করে আমার উপর যেন কঠোরতা না করে আমার উপর যেন কোনো কিছু চাপায়া না দেয় আমাকে যেন কোনো নির্দেশ না দেয় এটা না আমাকে বলা হচ্ছে যে তুমি সার দিতে থাকো হিতাকাঙ্ক্ষিতা দেখাইতে থাকো যত সে অন্যায় করুক না কেন তাকে সংশোধনের চেষ্টা করতে থাকো নিজের ব্যাপারে সাদাকা কাার নির্দেশ দিচ্ছেন রাসুল সাহায্য আল্লাহ তালা রসল সের মাধ্যমে রাসুল কি পরিমাণ সাদাকা করেছে নিজের জন্য কিছুই কী করেননি রেখে আর সাহাবাই কেন দিতে চাইলে সবাইকে দিতে দেন নাই তো এই যে এই মালিক কি করতে আসছেন সব দিতে আসছেন বলছে যে না তিন বাঘের এক ভাগ রেখে দাও তিন বাঘের এক ভাগ চাচা তো ভাইদেরকে দাও আর তিন বাঘের এক ভাগ আল্লাহ রাস্তায় এই জন্য আসলে আল্লাহ তালা জানেন যে কে নিজের নফসের তাকা দেওয়া অনুযায়ী এই বিষয়গুলিকে প্রয়োগ করতেছে আর কে আসলে আল্লাহর দিনের উপর দিনের পথে চলতেছে তো ইয়া স্যার সাথীদের সাথে সদাচরণ করা এটা আমাকে বলা হচ্ছে যে আমি যেন সদাচরণ করি কারণ আমাকে যদি আমির কোনো বিষয়ে বাধ্য করেন কোন বিষয়ে নির্দেশ দেন আমি যেন আবার এই হাদিস নিয়ে নামন করি যেটা আমি তো আমার সাথে সহজ করলেন না এটা আমার উপর কঠিন করে দিলেন এটা আনুগত্যের বাইরে চলে যাবে আবার যদি এইভাবে থাকা যায় দেখেন রাজ্য ইসলাম কত বড় সুসংবাদ দিয়েছেন কানমুহু অনুভুহু আলু হু সে ঘুমিয়ে থাকক জাগ্রত থাকক, সবটাই তার জন্য কি হলো পুরস্কার হল আজের হল তার কোনো একটা মুহূর্ত কোন একটা পল কোন একটা অবস্থা তার পুরস্কার শূন্য নয় কত বড় দামি ও আম্মা মান রাজা রিয়ান ও সুমাতান যে যুদ্ধ করলো লুক দেখানোর জন্য ও সুমাতান মানুষকে শোনানোর জন্য ও আসাল ইমাম আসলে একটা একটার সাথে সম্পর্কিত যে লুক দেখানোর জন্য এবং শোনানোর জন্য যাবে তার দ্বারাই এই বিষয়টা হয়ে যাওয়া স্বাভাবিক যে সে আমিরের আনুগত্য ঠিক করতে পারবে না কারণ যেখানে দেখা যাবে তার শুনানোর মৌকা নাই আমিরে এমন কোন নির্দেশ দিলে সে কি করবে মানবে না বোখারের রায়ের মধ্যে এসেছে রাজু বলেছে যে যেই ব্যক্তি কি করলো এমন অবস্থান নিজের জন্য ধরে রাখলো যে তাকে যদি পিছনের সারিতে রাখা হয় পিছনের সারিতে থাকে সামনের সারিতে রাখা অগ্রগামী বাহিনীর সাথে রাখা হলে অগ্রগামীর বাহিনীর সাথেই কি করে থাকে তার জন্য রস করেছে দিয়েছে আগে মরার জন্য নিজের লোকদেরকে পিছনে রেখে দিয়েছে তারা পরবর্তীতে বিজয়ের উল্লাসে বিজয়ের এ তাকে যদি অগ্রগামী বাহিনীর মধ্যে রাখলে সে সেখানেই থাকে আর তাকে যদি পিছনের বাহিনীর সাথে রাখে সেখানে নিজের পক্ষ থেকে সে কোনো নিজের জন্য অবস্থান নির্ধারণ করে না তার জন্য দোয়া করেছেন করে বলেছেন বিসা আব্দুল আব্দুল ওই ব্যক্তি নিকৃষ্ট যে হালুয়ার চাদরের গুলাম ইন ওয়া রা ও ইনলাম না। সে যদি মনমতো পায় সন্তুষ্ট থাকে না পাইলে সে ক্ষুব্ধ হয় আর তার জন্য বদ্ধ করেছেন ও ঈদা শিকা তার গায়ে যদি কোনো কাটা বিধে ফালান্তুকিসা তার কাটা যেন আর না খুলে কাঁটা যেন না খোলা হয় সে কোনো বিপদগ্রস্ত হলে তার বিপদ বিপদ থেকে যেন সে রক্ষা না পায় মানে যে এই নিজের মন মতো আফসাদা ফিল আফসাদাফিল আর অশান্তির সৃষ্টি করলো নিয়ম ভঙ্গ এটাই কিন্তু অশান্তির একটা একটার সাথে আসলে শব্দের প্রয়োগের মিল রয়েছে যে রিয়া এবং সুমার সাথে যে যুদ্ধ করবে তার দ্বারাই আমিরের আনুগত্য লঙ্ঘন হবে আর এটাই হবে তার জন্য নিয়মের বাইরে চলে যাওয়া ফাইন্নাহার জিয়াও বিল কাফাফে সে যতটুকু নিয়ে বেরিয়েছিল ততটুকু নিয়ে ফিরতে পারবে না সে নিজেও ক্ষতিগ্রস্ত হলো আর অন্যদেরকেও কী করলো ক্ষতি ক্ষতিগ্রস্ত করল বাস্তবে আমরা যদি পৃথিবীর বাস্তবতার থেকে দেখি দেখেন ইরাকের মধ্যে মুসলিমদের একটা শক্তিশালী অবস্থান ছিল না ছোটো উদাহরণ না দিয়ে বড় উদাহরণটা আমি দিলাম কেমন একটা সম্ভাবনাময় ময়দান ছিল সেটা বুঝবার কথা ছিল কিন্তু শুধু মানে নিজেকে আনুগত্যের মধ্যে ধরে রাখার ধৈর্যটা তাদের হয়নি তারা ভেবেছে এমন ইয়াও তো আসছে যে আমরা আমাদের জমিন সম্পর্কে আমাদের অবস্থা সম্পর্কে আমরা কী বেশি ভালো বুঝি এই ক্ষুদ্র একটু অঞ্চল এ আকাশী এটা নিয়ে নিজেরা বেশি ভালো বুঝেন বৈশ্বিক যেহাদটা নিয়ে যারা চিন্তা করতেছেন সারা পৃথিবীতে যাদের চোখ কান নাক লাগানো তাদের চেয়ে বেশি নিজে ক্ষুদ্র একটা অংশের মধ্যে একটু বেশি ভালো বুঝে সাময়িক তো সারা পৃথিবীর অনেকে আবার তাদের ভালো বোঝাটাকেই মনে করেছিলো যে ভালো মনে করেছিল না সারা পৃথিবীর থেকে কিভাবে লোক তাদের দিকে ধাবিত হয়ে গেছিলো এখনও সেই বিভ্রান্তিটা কিন্তু সবার থেকে কাটে নাই একবার ঢুকে গেছে এই বিভ্রান্তির ভিতরে এখনো পরে রয়েছে অনেকে অথচ এখন তাদের বাহ্যিক সেই চাকচিক জৌলুস সেই ক্ষমতা কিন্তু নেই কিন্তু অনেকে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এই কি দেখে বাহ্যিক শক্তিটা দেখে জৌলুসটা দেখে যে খলিফা আমাদের জন্য হয়ে পড়লো অথচ এখনো যে খেলাফতের কি হয় নাই পরিস্থিতি হয় নাই এটা শুধু কাগজের বাগি যে হয়ে থাকবে খেলাপথের ঘোষণাটা আর এখনো আনুগত্যহীনতার এই ভোগান্তিটাতে আমরা কি করতেছি ভুগতেছি কষ্ট পাচ্ছি উম্মত এর কারণে কষ্ট পাচ্ছে না পাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যে ওনারা অগ্রসর হয়েছেন দিনের পথে কত অগ্রসর হয়েছেন কিন্তু আনুগত্য পরিত্যাগের কারণে নিজে একটু বেশি বোঝার কারণে এই পরিণতিটা হলো আল্লাহ আমাদেরকে এই ধরনের অবস্থা থেকে সুরক্ষা করেন হেফাজত করেন আমরা যেন আনুগত্য পরিপূর্ণভাবে দেখি আমাদের সম্পূর্ণ সত্যিটা যেন বন্দুকের নল দিয়ে কি করতে পারি বের করতে পারি এটা যেন ফায়ার হয় এটা যেন ঢিল ছোড়া না হয়